আনাস রদুল্লাহ তু বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট রিল জাকওয়ান উসাইয়া ও বানু লাহিয়ান গোত্রের কিছু লোক এসে বলল আমরা ইসলাম গ্রহণ করেছি এবং তারা তার নিকট তাদের গোত্রের মোকাবেলায় সাহায্য প্রার্থনা করল তখন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সত্তর জন আনসার পাঠিয়ে তাদের সাহায্য করলেন আনাস রদুল্লাহ তু আল্লাহ বলেন আমরা তাদের কারই নামে আখ্যায়িত করতাম তারা দিনের বেলায় লাকড়ি সংগ্রহ করতেন আর রাত্রিকালে সলাতে মগ্ন থাকতেন তারা তাদের নিয়ে রওনা হয়ে গেল যখন তারা বীরে মাউনাহ নামক স্থানে পৌঁছল তখন তারা বিশ্বাসঘাতকতা করল এবং তাদের হত্যা করে ফেলল এই সংবাদ শোনার পর আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম রিল জাকোয়ান ও বানুল আহিয়ান গোচরের বিরুদ্ধে দোয়া করে এক মাস যাবত কুনুতে নাজিলা পাঠ করেন কথাদাহ রদি তু আলাহনু বলেন আনাস রাজ্লাহ তু আলাহনু আমার নিকট বর্ণনা করেছেন যে তারা তাদের সম্পর্কে কিছুকাল যাবত কুরআের এই আয়াতটি পড়তে থাকেন অর্থাৎ আমাদের সংবাদ আমাদের কাউমের নিকট পৌঁছে দাও যে আমরা আমাদের প্রতিপালকের সাক্ষাৎ পেয়েছি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তিনি আমাদের সন্তুষ্ট করেছেন অতপর এ আয়াত উঠিয়ে নেয়া হয়